আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলকুর আনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা এক কম্প্রিহেন্সিভ সার্বিক চেতনার নাম সার্বিক ইমানের নাম যে ইমান অন্তরে অবস্থান নেবে যে ইমান জীবায় রসনায় প্রস্ফুটিতে হবে যে ইমান অঙ্গ প্রত্যঙ্গকে তার রঙেরঙ্গিন করে তুলবে সমগ্র অস্তিত্বকে তার চেতনায় উজ্জীবিত করে তুলবে সেই ইমানের প্রয়োজন যে ইমান অন্তরে আসার পর আমার পুরা অস্তিত্ব ইমানের রঙের রঙিন হয়ে যাবে ইমানের আলোতে উজ্জ্বল হয়ে যাবে আমার চলন বলন আমার চিন্তা চেতনা আমার কর্ম সব কিছুই ইমানের আলোকে যখন হতে শুরু করবে তখনই ইনশাল্লাহ আমি পরিবর্তন হয়ে যাব এবং আমি যদি কাউকে পরিবর্তন করতে চাই তাহলে সেভাবে যদি ইচ্ছে করি ইনশাল্লাহ পরিকল্পনা করে আল্লাহ তৌফিক দিবেন পরিবর্তন করার নবিরাসুলগন এভাবে পরিবর্তন করেছেন তাহিদ অন্তরে দৃঢ় বিশ্বাস আল্লাহর ব্যাপারে নিয়ে আসতে হবে আমার অন্তরকে আমার গোটা বডিকে আল্লাহর জন্য সপে দিতে হবে কথায় কাজে এবং সমস্ত আল্লাহর জন্য করতে হবে সব নবীন এই পয়েন্ট থেকে শুরু করেছিলেন তাদের সব দোয়া আল্লাহর জন্য সব মান্যত আল্লাহর জন্য এমনটা নয় যে মান্যতা আবার মাজারের জন্য কবরের জন্য তাহলে তো হলো না কম্প্রিহেন্সিভ তাহিদ হলো না তাহিদ হলো সব কিছুকে সে নিজের মধ্যে গ্রাস করে নেবে সর্বক্ষেত্রে তাহে মাননতের ক্ষেত্রে রহমান আমি রহমানের জন্য একটি মান্ন করেছি এমনি নজরি বাতি মোহর মারিয়াম বলেছিলেন আমার গর্বের সন্তান আপনার জন্য আমি করেছি সে স্বাধীন আপনার জন্য জিকির আজকার সব কিছুই আল্লাহর জন্য আনুগত্য সাহব আল্লাহর জন্য হালাল হারামের বিধিবিধান সবকিছু আল্লাহ থেকে নিতে হবে কোনো একটা তর্ক বিতর্কের নাম নয় তাহিদ পুরো দিনকে ফলো করার গ্রহণ করার নাম আমি পুরো ইসলামে ঢুকে গেলাম যেমনটি 2 নম্বর সুরা আলবাকার দুশো আট নম্বর আয়তাল্লাহ বলেছেন কাফা খুল ইমানদার সমাজ ইসলামী শান্তির ধর্মে পুরোপুরি ঢুকে যাও শান্তির ধর্ম তো তহিদে ঢুকে যাও পরিপূর্ণরূপে সর্বক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহর বিধান পালন করবে সকল ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করবে কিছু ক্ষেত্রে নবসের বিধান মনের বিধান পালন করবে কিছু ক্ষেত্রে নেতার বিধান পালন করবে কিছু ক্ষেত্রে ধর্মগুরুর বিধান পালন করবে এটা তো হল না কাফা! ফা পুরোপুরি ভাবে তাওহিদে ইসলামে প্রবেশ করতে হবে তাহলেই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ ব্যক্তি ব্যক্তি পরিবর্তন হলে পরিবর্তন হয়ে যাবে তার পরিবার তারপর পরিবর্তন হয়ে যাবে তার সমাজ তারপর রাষ্ট্র তারপর সমগ্র পৃথিবী এভাবে পরিবর্তনটা আসতে হবে এজন্যই আল্লাহ তালা যত নবী রসুল ফাটিয়েছিলেন সবাইকেই তিনি দাওয়াত দিয়েছিলেন যে তাগতের আনুগত্য পরিহার করো আহ্লাদ্রোহীদের আনুগত্য পরিহার করো কোন আল্লা দ্রোহীর আনুগত্য একজন মুসলিম করতে পারে না এটা আমাদের ধর্ম আমাদের ধর্মে অনুমতি নেই আমাদের কিছু করারও নেই আমরা আল্লাহর আজব থেকে বাছার জন্য জান্নাতের জন্য যে ধর্ম আমরা গ্রহণ করেছি এই ধর্মের কথাই হলো প্রত্যেক জাতির মধ্যে আমি রসুল ফাটিয়েছি যে তোমরা আল্লাহর এমাদত করো ওয়াজিতা নিবত্ত আল্লা দ্রোহীদেরকে বর্জন করো আল্লাহর আইনের বাইরে যেই একটা আইন দেবে সে আল্লা দ্রোহী সেই সে আল্লাহকে মানছে না সে আল্লাহকে মানে না সেজন্য আমিও মানব না সে আল্লাহকে না মেনে সে ধ্বংস হয়েছে সেজন্য কি আমাকে হতে হবে কি প্রয়োজন। কেন আমি তার জন্য জীবন দেবো দু আখেরাত বরবাদ করব। সে বরবাদ হয়েছে সে হোক আমি তার পিছিয়ে চলে আমার আখেরাত আমি ধ্বংস করব না আমার আল্লাহকে আমি হারাবো না সুর আন্নাহের ছত্রিশ নম্বর আইনটি আজকের মূলনীতি হিসেবে আমরা নিয়ে আসলাম যে আল্লাহ করো আর তাগুতকে কে বর্জন করো তাগত হলো আগাছা এই আগাছা আগে আল্লাহ দ্রোহীরা হলো আবর্জনা এই আবর্জনা আগে আমাদেরকে সাফ করতে হবে এটা থেকে মুক্ত হতে হবে আমার দেহকে আমার মনকে আমার চিন্তা চেতনাকে আগে তাদের থেকে পরিশুদ্ধ করে আনতে হবে মুক্ত করে আনতে হবে যেমন সুরাল বকরার দুশো ছাপ্পান্ন নম্বর আয়তাল্লা বলেছেন ক্ষেত্রে তো জবরদস্তি নেই দিন তো কোন মন্দ জিনিস নয় যে তোমাকে জবরদস্তি করা হবে গুমরাহি থেকে হেদায়ত স্পষ্ট হয়েছে অতএব হেদায়তের পথে চলতে চাইলে কালেমাই যেমন আগে লা লাহা দিয়ে শুরু হয়েছে আগে আবর্জনা সাফ করো যত বাতিল তাগুত মাবুদ আলেহা আন্দাদ আরবাব আছে সব আগে বর্জন করো যে কোনো ফলকে কিছু লিখতে চাইলে কাঠের ফলকে কিছু চিত্র অঙ্গন করতে চাইলে আগে আবর্জনাটা সাব করতে হবে পরিষ্কার করতে হবে সে পরিষ্কারটা আগে করতে হবে যুগে যুগে তাগুতরাই আল্লাহর বন্দাদেরকে তাহির থেকে ফিরিয়ে রেখেছিল নৌ আলাই সাল্লামের যুগের তাগতরা খুদ আলাহিসাল্লামের যুগের তাগুদ সোয়েব আলাহিসামের যুগের তাগুদ সহলে আলাইসাল্লামের যুগের তাগুত লুত আলাই সাল্লামের যুগের তাগুত মুসা যুগের তাগুত কোল আলমাল মানুষেরা যারা অহংকারী তারা বলল তোমরা কি মনে করো থেকে এসেছে এইভাবেই তাগুত এবং সমাজের নেতৃস্থানীয় লোকগুলো কায়েমি স্বার্থপর যারা আল্লাহর বান্দাদের ইমান খেয়ে দুনিয়া খেয়ে যারা মোটা হয়েছিল এসব লোকেরাই তাহলে পথে সবার আগে বাধা ইবলিস এবং ইবলিসের এই খলিফারা সাধারণ মানুষকে তহেগ্রস্ত ইলাহার মাধ্যমে তাগুত বর্জন করবে অস্বীকার করবে তোমাকে মানবো না তুমি ধ্বংস হো আমি ধ্বংস হতে পারবো না তোমার জন্য তুমি আমার কে কেন আমি তোমার জন্য ধ্বংস তুমি কে আমাকে খাওয়াও আমাকে আমার আল্লাহ খাওয়ান আমার আল্লাহর জন্য আমি করো। অতএবের বর্জনটা হলো আগে যেটা অন্যান্য আয়াতে আল্লাহ আগেই নিয়ে এসছেন কালেমের মধ্যেও যেটা নেগেটিভ আগে নিয়ে আসা হয়েছে লাহ আগে যত বাতিল আল্লাহ আছে ওদেরকে আগে বর্জন করো এজন্য। জীবনকে সমস্ত রসুলগণ জীবনকে পরিবর্তন করার জন্য তাহিদকে গেট বানিয়েছিলেন তাহিদ হলো সেই গেট যে গেট দিয়ে যা থেকে ঢুকাতে পারলে বাকি জীবন পরিবর্তন হয়ে যাবে। ইনশাল্লাহটা যদি তারা গ্রহণ করতে পারে আর চিন্তা নেই একত্রবাদ গ্রহণ করলে সালাদ গ্রহণ করবেই সালাদ গ্রহণ করার পরে জাকাত গ্রহণ করবেই জাকাত গ্রহণ করার পরে শ্যাম গ্রহণ করবেই সিয়াম গ্রহণ করার পরে হজ তারা করবেই এই খুটি গুলো গ্রহণ করার পরে বাদ বাকি ইসলামী জীবন প্রিয় ভাই বোনেরা ইনশাল্লা বিষয়ে নিয়ে আসব সময় হয়েছে একটি বিরতির ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন প্রদর্শক আল কোরআন করিম কি করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करारे निर्देशना जानते हम देख कुरानस आज सन्ध्या साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल् I am the Kralaik. Like. My name is Rusta Naik. You are the best of people who are from mankind in Kareem Asilaik, in forbidden water and believing in Allah. I have been a mother who has been raised to the people who are aware <speaking people>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 দেখুন প্রশ্ন করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর আবারও ফিরে আসলাম তাওহেদের ভবনে যেই তাওহেদ থেকে একজন ব্যক্তিকে পরিবর্তন করা শুরু করতে হবে একটি সমাজকে একটি দেশকে একটি পৃথিবীকে পরিবর্তন করতে হবে প্রিয় ভাই বোনেরা তাওহিদই হল মানব জাতির পরিবর্তনের গেট এখান থেকে শুরু করতে হবে কারণ তাহিদের অর্থই হল সমস্ত বিধিবিধান সমস্ত সভ্যতা সংস্কৃতি চাই সেটা আকিদার হোক বিশ্বাসের হোক আখলাগ চরিত্রের হোক এমাদতবন্দির হোক মানুষের পারস্পরিক যত আচার আচরণ লেনদেন আছে যত চুক্তি আছে ব্যবসা বাণিজ্য আছে সব সব কিছুই আল্লামুখী করে দিতে হবে এবং বিশ্বাসের মধ্যে আনতে হবে যে সবকিছু আল্লাহ থেকে নেব ইনশাল এইভাবেই একটা বিশ্বকে পরিবর্তন করা সম্ভব দেখুন আল্লাহ কি বলছেন তিনি বললেন হে আমার কম তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া তোমাদের কোন নেই তোমরা পণ্য পরিমাপ করো যে টুকরি দিয়ে অথবা যে পাল্লা দিয়ে এগুলো কম করো না পরিমাপ ওজন কিংবা পরিমাপে কাউকে ঠকিও না দেখুন তাহিদের সাথে আল্লাহর অধিকারের সাথে বান্দার অধিকারকে সংযোগ করে দেয়া হলো যে আল্লাহর তাহিদও কম দিও না আবার বান্দাদেরও কোনো কিছু কম দিও না কাউকেই কম দিও না কোরআন তো একটি সুরাই আছে এই ক্ষেত্রে ওয়াইলুল্লিল মুতাফিফিন যারা কম দে তাদের জন্য যাহার নাম থাকবেন শুধু তার বিধান এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই দেখুন সালে আলাইসালাম কি বলেছেন ফত্তি আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ এদের কোনো না জমিনে যারা পাপাচারের মাধ্যমে ফাঁসাদ করে সির্কের মাধ্যমে ফাঁসাদ করে নিজেদের মন গড়া সব বিধি রচনা করে জমিনকে যারা কলুষিত করে ওলাহুন যারা পুণ্যের পথে ইসলামের পথে না এদের ছাড়িয়ে আনতে হবে তাও প্রিয় ভাই বোনেরা এইভাবে আম্বিআই কেরাম পরিবর্তন সূচনা করেছিলেন দেখুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহিসালাম কি সরিয়ে নিয়ে এসেছেন তিনি কি শুধু একটা বিশ্বাস নিয়ে এসেছিলেন না এই বিশ্বাসের আলোকে পুরো একটা পরিপূর্ণ জীবন বিধান নিয়ে এসেছিলেন একশো একান্ন থেকে জীবন বিধানের নাম সেটা নিয়ে এসেছেন তুমি বলো তোমরা এসো আথলুমা হর্রমা রব্বাল তোমাদের রম তোমাদের উপরে যা হারাম করেছেন সেটা আমি তোমাদের সামনে তেলামাত করব। আল্লাহ তুসি সে অঙ্গ কারণ মাতা পিতার এই সেবার কথা তাওহিদবাদীদের যিনি আল্লাহ মাহবুদ সত্য মহাবুদ সবার জন্য মাবুত সে আল্লাহ তো বলেছেন অতএব সে আল্লাহ বলেছেন বিধায় এটা তাহিদের একটা অংশ এখানে বলা হয়েছে মানে হলো এখন ধনী আছো সন্তান বেশি হলে ভবিষ্যতে দরিদ্র হয়ে যাবে ভবিষ্যতে তোমার খাদ্য কমে যাবে সুখ কমে যাবে সে আশঙ্কা আছে সে আশঙ্কায় সন্তান হত্যা করবে সন্তান হত্যা করতে পারবে না আর এখানে আছে তোমার তুমি অভাবী দরিদ্র দারিদ্র নেই কারণ না রুজু কুকুম তোমাদের কেউ আমি দিচ্ছি সন্তান কেউ রিজিক আমি দেব তোমার কি যে আসে তোমার কিছু চিন্তা তুমি কার খাও আমার খাও তোমার সন্তান কার খাবে আমারই খাবে তার মায়ের ফেটে যখন ছিল তখন কে খাইয়েছে তাকে আমি খাইয়েছিলাম তুমি তখন রুজি করে তাকে খাওয়াতে হয়নি মাতৃ মাস আমি খাওয়াই বাকি আমি খাওয়াবো তোমার খাওয়াতে হবে না চতুর্থ পর্যায়ে বলা হয়েছে যত অশ্লীল বেহায়াপনা নির্লতার কাজ আছে বিশৃঙ্খলার কাজ আছে অসামাজিক কাজ আছে এগুলির ধারক কাছে যেও না সবকিছু বর্জন করো যাকে হত্যা করা আল্লাহর আইনে হারাম তাকে হত্যা করোনা দেখুন শিক্ষা দিতে গিয়ে বর্জন করার কথা বলতে গিয়ে কতগুলো বিধান এখানে নিয়ে আসা হল আসলে তাহিদ কোনো বিতর্কের নাম নয় কোনো দুই একটা বিশ্বাসের নাম নয় এটা একটা কমপ্লিট জীবন বিধান যেটা শুরু হবে আল্লাহর একত্রবাদের বিশ্বাস দিয়ে এবং এটা গ্রাস করে নেবে সমগ্র জীবনকে এভাবেই তাহিদের বিশ্বাস আমাদের অন্তরে নিয়ে আসতে হবে আল্লাহ এই তাহিদটাই বুঝিয়েছেন কোরআনে বিভিন্নভাবে যেমন কোথাও কসম করে তাহিদ বুঝিয়েছেন মধ্যে কসম ওইসব ফেরেস্তার যারা সারিবদ্ধ হয় যারা মেঘমালাকে প্রচন্ড গতিতে পরিচালিত করে আত্মালিয়াতে যারা জিকির কোরআন আসমাহ এতগুলো কসম করে কি বললেন নিশ্চয়ই তোমাদের ইলা অবশ্যই একজন যিনি আসমান রব জমিনের রব এত দুবাইয়ের যা কিছু আছে সবকিছুর রব অরবুল মেশা এক তিনি পূর্বাঞ্চলের যেখান থেকে অস্ত যায় সেখানেও তিনি মালিক থেকে সফ নম্বর আয়াত আল্লাহ বুঝিয়েছেন আবার কখনো তিনি হা আর না সংযোগ করে জোরদার ভাবে তার একত্রবাদের কথা বুঝিয়েছেন নেই কোনো ইহ আমি ছাড়া আমি ইলাহ এই কথার মধ্যে কোনো জোর নেই কিন্তু নেই কোন ইলা ছাড়া একবার নেগেটিভ একবার নাচক একবার নাবাচক একবার বাচক এর মধ্যে যথেষ্ট শক্তি সঞ্চারিত হয় সুর তোহার চোদ্দ নম্বর আয়াতে এভাবে আল্লাহ বুঝিয়েছেন আবার ইনামা প্রয়োগ করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ হতেই পারে না ইনামা প্রয়োগ করে সেই জোরালো অভ্যয় প্রয়োগ করেও তিনি বুঝিয়েছেন যেমন সুর আল্লাহ নামের উনিশ নম্বর আয়াতে কুল ইনামা হুয়া ইলা হুয়াহিদ শ্রী কুন বলো এই ছাড়া আর কোন বিকল্প নয় যে তিনি একমাত্র একজন ই তোমরা যার শরীর করছো আমি তা থেকে সম্পূর্ণ দায় মুক্ত সাথে আমার কোনো সম্পর্ক নেই আবার কখনো কখনো আল্লাহ প্রশ্ন আকারে তাহিদের বিষয়টিকে জোরদার করেছেন যেমন সাতাশ নম্বর সুরান্নের সাথে কি কোনুদ আছে জবাব দিলেন আল্লাহ অনেক উর্ধে তারা যাদেরকে শরিক করছে এসব শরীর থেকে প্রিয় ভাই বোনেরা এভাবেই অত্যন্ত জোরদার ভাষায় আল্লাহ তালা তাওহিদকে সমগ্র কোরআনে বারবার বার প্রমাণিত করেছেন নবী সাল্লাই এগারোটি বছর ব্যয় করেছেন শুধু পেছনে আমরা প্রোগ্রাম করলে এটা খুব একটা বেশি হল না অনেক কম যেখানে নবী ইসাল্লাম হাজার হাজার দাওয়াতি প্রোগ্রাম করেছেন এই তাওহিদের জন্য এগারোটি বছর জুড়ে শুধু একটা কালেমাই বুঝিয়েছিলেন কোনো সালা তো নাই কিছুই নেই শুধু অবশ্যই হওয়া উচিত সেজন্যই এত কথা বলছি প্রিয় ভাই বোনেরা তারপর দেখুন সুরা এখলাসের মধ্যেও আল্লাহ কত জোরাল ভাবে আমাদেরকে তাহিদের কথা বলেছেন চারটি আয়াতে অনুপম অকল্পনীয় সুন্দর চারটি আয়াত হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক কোথায় এক তিনি তার জাত সত্তা এক তার সৃষ্টিকর্তা পালন কর্তা আইন বিধান হুকুম দাতা হিসাবে এক আবার তিনি সবার মাবুদ মাবুদ মা হিসাবে এক আবার সর্বোন্নত গুণাবলীর অধিকারী হিসাবেও তিনি এক তার গুণাবলিতে কেউ নাই। নেই সামাদ তিনি সর্বগুণে গুণান্বিত সকল ক্ষেত্রে তিনি পরিপূর্ণ গুণের অধিকারী পরিপূর্ণ জ্ঞানের অধিকারী পরিপূর্ণ প্রজ্ঞার অধিকারী পরিপূর্ণ নেতৃত্বের কর্তৃত্বের অধিকারী পরিপূর্ণ ক্ষমতার অধিকারী সবকিছু তার পরিপূর্ণ সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহ তারপর তিনি কারো পিতাও নন কারো পুত্রও নন এই দুর্বলতাও তার নেইলাম ইউল তিনি জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি কারই বলার সুযোগ নেই যে অমুক আল্লাহর পুত্র বা অমুক আল্লাহর পিতামাতা নওয়াহমিন আহাদ তার সমকক্ষ সমতুল্য হতে পারে কেউ এই মহাবিশ্বে অসম্ভব হতেই পারে না তাঁর সমতুল্য সমকক্ষ কেউই নেই প্রিয় ভাই তারা এইভাবে অত্যন্ত জোরালোভাবে আল্লাহ তারা তাহেদকে বুঝিয়েছেন যেমন সুরা আলান কাবুতের একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে যারা আল্লাহকে বাদ দিয়ে কোন শরিক দেবতার পূজা করে তাদেরকে তুলনা করেছেন সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়শার ঘর যারা মূর্তির কাছে আশা করে ধর্মগুরুর কাছে আশা করে সৃষ্টির কাছে আশা করে তাদেরকে মাবুত বানিয়ে যারা বসে আছে এরা যেন এটা মাকড়শ আছে মাকড়শা একটা জাল বানিয়ে বসে আছে আশায় যেভ করবে এটা আমাকে বাঁচাবে না তোমাকে যেকোনো একটা বড় ধরনের কি পাখি একটা তার শত্রু আসলে বরবাদ করে তাকে দেবে আর মানুষের মতো এত রিক্সের একটা আল্লাহর সৃষ্টি তার জীবনে তার চেয়ে কত বেশি শক্তিশালী শৈতান শত্রু তার আছে সেই ঝড় তুফানে শত্রুর সেই চক্রান্তে সহযন্ত্রে। সব কোথায় হারিয়ে যাবে তার যদি সে আল্লাহর আশ্রয় না যায় অতএব আল্লাহ যেমন দেবতা দেব দেবী অলিয়া আউলিয়া গুরু ধরেছ বাঁচার আশায় তোমাদেরকে বাঁচাবে না এটা কত ভাবে আল্লাহ বুঝিয়েছেন মানুষদেরকে যাতে তারা থেকে বিরত থাকে যেমন ইব্রাহিম আলহিস তার পিতাকে বুঝিয়েছেন সোরা মারিমের বিয়াল্লিশ নম্বর আয়াতে যে তিনি তার পিতাকে বললেন যেগুলো না শুনতে পারে না কোনো দেখতে পারে না তোমার কোনো উপকার করতে পারে তো এগুলো তুমি পূজা করো কেন এভাবে বিভিন্নভাবে তহিদকে আল্লাহ তালা বুঝিয়েছেন যাতে করে আমরা আমাদের জীবন পরিবর্তনের পয়েন্টটা বুঝি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকে এ পর্যন্তুল্লা ব আপনার আপনার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক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 तीनी दे नाजल तो हराम बनाए बैध है जानते हम देख इन श्रेष्ठत कल रेारोटाय पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीस टी